Assalamu alaikum warahmatullahi wabarakatuh Inna alhamdulillah na'maduhu wa nasta'iduhu wa nasta'qfiruhu wa na'udhu billahi min shurur anfasina wa min saiyyat a'amalina min yahdihillahu falamudillalah wa min yudlil falahadiyalah wa ashadu an la ilaha illallah wa ahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallam সম্মানিত মাতৃমন্ডলী আল্লাহ আলমিনের প্রশংসা এবং মোতাবেক তেসরা জুলাই দু আমাদের ধারাবাহিক আলোচনা শারহ সন্না নামক কিতাব থেকে আকিদা মানহাজের আলোচনা পর্ব নম্বর সতেরো ইমাম বাহারি রহমতুল্লা আলি বলছেন আল্লাহ রব আলমিনের বেশ কিছু সিফাত সম্পর্কে আজকের যে বিষয়বস্তু বেশ কিছু সিফাত যেগুলি মানুষ উপলব্ধি করতে পারেন না অর্থ জানা কিন্তু তার ধরন কৈফিয়াত বোধগম্ব নাই বোঝা সম্ভব নাই সেগুলি সম্পর্কে আহলে সন্নাতল জামাতের আদর্শ কি বলছেন ওয়া কুল্লু মা ওয়া কুল্লু মা সামাটা মিনাল আসারিMimma lam yablughu aqluq nahu qawl rasulillah sallallahu alaihi wasallam qulubul ibad bayna iswayn min asabi rahman wa qawlihi innal laha tabaarak wa ta'ala yanzilu وانزلوا يا معارفه الى اخيره هذه الاحاديث فعليك بالتسليم والتصديق والتفويض والرضا لا تفسر شيئا من هذه بهواك فان الايمان به واجب فمن فسر شيئا من هذا بهواه او ردّه فهو جهمي এ পর্যন্ত আজকে দাস হবে যেখানে বেশ কিছু হাদিস আল্লাহ রবাহিনী সম্পর্কে সম্পর্কে লেখক নিয়ে এসেছেন বলছেন যেসব হদিস গুলি তুমি শুনবে আসার যে সমস্ত হাদিস গুলি আসার আসারের বহু বচন আসার হাদিসের অপন্ডাম একটি পরিভাষায় রসুল্লাহ সাহাবাইকার বা তাবেইনদের থেকে যেসব বর্ণনা মৌকুফ বা মহতু সেগুলিকে আসার বলা হয়েছে ব্যাপক অর্থে রসুরমের মরফু হাদিস কথা এবং কাজ যেগুলো মহকুব সেগুলি আসার স্বর্ণযুগের অলমায় কেরাম থেকে আমি থেকে সেগুলি আসার বলছেন যে সমস্ত আসার হাদিস তুমি শুনবে देश ज्ञान पोचते व्याखाई तुम्हें अर्थ क्षेत्र नर्थ तो जाना सारि भाषा की अर्थ एदन मान उदाहरण स्वरूप हाथ है चेहरा आईन मानी चक्षु है जेल्ला सेफा गुली বিবে না এইরকমই সামনে যে হাদিসগুলি আসছে বান্দার অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে আরবি ভাষা বুঝতে দুই আঙ্গুলের মাঝখানে কিন্তু কেমন ভাবে যুক্তগুলি সেভাব আরাফার দিনে আল্লাহর আলামিন আরাফাবাসী হাজি সাহেবদের নিকটবর্তী হন এবং নেমে আসেন এ সমস্ত হাদিসগুলি যেগুলি সম্ভব নাই অর্থ যেখানে তোমার বিবেক পৌঁছিতে পারছে না যেমন বেশ কিছু হাদিস নিয়েছেন এই বর্মে সংক্ষেপে নিয়ে লেখক আমার সাল্লাহ হাদিস বিস্তারিত আলোচনা চেষ্টা করব এবং সেগুলির চেষ্টা করব যে কোন কিতাবে রয়েছে যেমন দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে তাহলে রহমানের আঙ্গুল রয়েছে হাত যেমন রয়েছে আঙ্গুল রয়েছে আল্লাহর আঙ্গুল আল্লাহর মত আল্লাহর জন্য যেমন উপযোগী হয় এখন কিভাবে রয়েছে বন্দার অন্তর আল্লাহ রাজ্য দুই হাজার ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস আব্দুল্লাহ আসাদ বন্ধিত নিশ্চয় আদম সন্তানের হৃদয় গুলি সবগুলি রহমানের হয়েছে। সমূহের মাঝখানে একটি হৃদয়ের মত গুচ্ছিত যেখানে চান যেভাবে চান আল্লাহ সেগুলিতে আবর্তন বিবর্তন করে থাকেন পরিবর্তন ঘটিয়ে থাকেন একই মানুষের অন্তর সবসময় একই রকম থাকে না দিনের ওপর থাকে না কখনো যারা ভালো খুব ভালো কখনো গাফিলিতে চলে আসছে ঢিলামে চলে আসছে আবার কিছু লোক আছে যে অত ভালো নাই কিন্তু ভালো থাকে কখনো কখনো আবার পাপে জড়িয়ে যায় বিভিন্ন পাপে জড়িয়ে যায় আবার কিছু লোক ক্ষত আছে এক সময় খুব ভালো ছিল খুবই খারাপ হয়ে গেল অন্তরে একেবারে পরিবর্তন হয়ে গেল এর বিপরীত আছে কিছু খুব খারাপ ছিল অন্তর ভালোর দিকে এমন ফিরেছে যে পুরোপুরি সংশোধন করে নিয়েছে এভাবে প্রতিটি মুহূর্তে মানুষের অন্তর পরিবর্তন হইতে পারে ভালো থেকে মন্দ মন্দ থেকে ভালো হ্যাঁ উন্নতি থেকে অবনতি অবনতি থেকে উন্নতি হইতে পারে এত খুশু আসছে তাই না আর কখনো ইবাদত করে মানে স্বাদ পাওয়া যায় না অন্তর্হিত কা সেই সময় দেখতে হবে যে আমার কি কোন বেড়েছে সেজন্য এরকম হচ্ছে আমার কখন অন্তর শক্ত হয়ে গেছে কেন হচ্ছে এটা অন্তরকে নরম করার বেশ কিছু উপায় রয়েছে সেগুলি অবলম্বন করতে হবে আমাদের অন্তর গুলিকে ফিরিয়ে দাও আলাক তোমার আনুগত্যের প্রতিবিনে হেবানের রয়েছে হাদিস নম্বর উনিশশো তেতাল্লিশ মাজায় রয়েছে একশো নম্বর হাদিস যাতে রয়েছে মানুষের বিনানের আঙ্গুল সমূহের দুটো আঙ্গুলের মাঝখানে রয়েছে ইন শাহ আকাম আল্লাহ চান তো সেটাকে সোজা রেখেছেন প্রতিষ্ঠিত বা ইন শাহ যদি চান তো আল্লাহ বাঁকা করে দিয়ে থাকেন সুরুল্লাহরা বলতে এইসব আলা সব্যান তাহলে এই দোয়াগুলি বিভিন্ন আবার কলুক সব্য আলা আলাদ এইভাবে আছে তাহলে রহমান দাড়ি পাল্লা রহমানের হাতে বেছে কখনো কোন জাতিকে উন্নীতার উপরে উঠানের দিক থেকে এলাই অ্যামত পর্যন্ত চলতে থাকে মানুষের যে মানে কর্মজগৎ কেমত পর্যন্ত মানুষ আসতে থাকবে মানে কর্মজগতে এবং আলব বলেছেন জেল আলু জানান যে তার হেমে থাকেন বা অবতরণ করেন না অবতরণ করা আল্লাহ নেমে থাকে তো যেটা নিকটবর্তী আকাশ মানে প্রথম আকাশ যেটা জমিন থেকে নিকট আর তারপরে এতটুকু এই হাদিসটা উল্লেখ করেছেন রাতে আল্লাহ আমাদের রব অবতরণ করেন প্রথম আকাশে যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে আমার কাছে চাইবে তাকে আমি দেবো মাই আস্তা ফেরি ফা ফেরাল কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করবো আল্লাহ রব্দ থাকে আর একটি হাদিস রয়েছে ওয়ান বাহারি বলছেন মেহমতুল্লাহ আলী এবং আল্লাহ রব আলম আরাফার দিনেও অবতরণ করেন আরাফার দিনে অবতরণ করেন প্রথম আকাশে আসছে হাদিস এখানে এতটুকু বলেছেন এমন কোন দিন নেই যেই দিনে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে ছাড় দিয়ে থাকেন মুক্তি দিয়ে থাকেন বান্দার ক্ষেত্রে আর হয় যে হাজির সাহেবরা থাকে তাদের জন্য মূলত বিষয়টি আর তাদের সাথে নেকির মাধ্যমে শরীর খাওয়ার জন্য আরাফার দিনে শ্যাম পালন করা এবং অন্য আর আলমী নিকটবর্তী হন নিকটবর্তী হন তাহলে এখানে কথা বেঁচে দানু কাছাকাছি হয়ে যান কার কাছাকাছি হন আরাফাবাসী। আরফার যে হাজি সাহেবরা রয়েছে নয় তাদের কাছাকাছি হয়ে যান তারপরে তাদেরকে নিয়ে হাজির সাহেবরা সারা পৃথিবী থেকে এসেছে একই পোশাকে সবাই একই মাঠে হাজির হয়েছে একই রকম আমির গরিব চেনা সবাই একই রঙেরঞ্জিত হয়ে একই পোশাকে কি উদ্দেশ্যে এসছে বলতে দেখি তোমরা তো বারণ করছিলে এদেরকে সৃষ্টি করতে আদম আলী সৃষ্টি করতে তোমরা শুধু এই আদম সন্তানের খারাপ দিকগুলি দেখেছিলে কিন্তু দেখো তো এরা কি উদ্দেশ্যে এসছে বলো এই ছিল মুসলিমের হাদিস তো রয়েছে তোমার মজামুল কেবির তাতে রয়েছে আল্লাহ নবী সালাম এর কাছে আসলেন দুইজন লোক যা এল দুইজন লোক আর সেই তোমার রেখো যে আল্লাহ রব আলী প্রথম আকাশ পর্যন্ত নিকটবর্তী আকাশ পর্যন্ত অবতরণ করেন নেমে আসেন কখন আরাফার দিনেকা এবং আরাফার হাজি সাহেবদেরকে নিয়ে আল্লাহ রবানের মাঝে গোবরান ধুলো ঘুসুরিত হে আছে এই হেরামের অবস্থায় না সুগন্ধি না ওই রকমের পরিষ্কার পরিচ্ছন্নতা দিন থেকে যে এই অবতরণ কথা আসলে এই হাদিসের দিকে ইঙ্গিত করেছেন এবং মাহিনীতে নজরুল আসেন এসটি কি লায়নু নিকটবর্তী হন কিন্তু কোথায় নেমে আসেন প্রথম আকাশে তাহলে তো আল্লাহর আর সুর্শি খালি না এরকম কথা আসবে না কারণ যখনই এরকম কথা আসবে তার মানে আমরা তসবির দিচ্ছি আল্লাহ রবুল আলমিন কে সৃষ্টির সাথে তুলনা করছি যেটা মুসাভা গমরা কোন রকমের আপনি সদৃশ্যতা পোষণ করবেন আর না ধরনির্ণয় করবেন তা না তা আথিল নিষ্ক্রিয় করবেন অস্বীকার করবেন না তাহিল করবেন না অপব্যাখ্যা করবেন আল্লাহ রে নেমে এই যে কেয়ামতের দিনে নেমে আসার বিষয়টি এখন আমরা তাহ করি দেখি নেমে আসা কথাটি পরানিসা আসেনি বরং আল্লাহর আগমনের কথা এসেছে যা আ আর আতা এই শব্দগুলি এসছে দেখেন কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে কেমন যখন হবে পৃথিবী হবে চূর্ণ বিচন্ন করে দেওয়া পৃথিবী পৃথিবীতে যা কিছু আছে ও যা আরব্বা এবং তোমার প্রতিপালক আসবেন আসার কথা প্রমাণিত হইলেন আল্লাহর সুরা একুশ বাইশ আল্লাহর সুরা আলমের আত্মা একশো আটান্নতে বলেছেন হালিয়ান তারা কি অপেক্ষা করে হাল মানে কি কিন্তু এখানে যেহেতু তারপরে ইল্লা এসছে এখানে হাল মানে না হবে যেখানে হাল বা এই পরে ইল্লা আসবে তখন এর অর্থ হবে না তারা অপেক্ষা করেন না এ ভিন্ন এ কথা ছাড়া বা এ বিষয়ে ছাড়া কিসের তারা একমাত্র অপেক্ষা করছে বা তারা অপেক্ষা তারা যে সংশোধন করবে সেই সেই দিন আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না হ্যাঁ মানে না যারা এনজরা মানে দেখা যেটা প্রসিদ্ধ সেই অর্থ এখানে মানে এনতেজেরু এখানে তারা এই বিষয়ের এই বিষয় ছাড়া অন্য কিছুর অপেক্ষায় নেই তাদের কাছে অথবা তোমার প্রতিপালকের কিছু নিদর্শন কেয়ামতের বড় লক্ষণ আসুক অসাধারণ কিছু আসুক এর অপেক্ষায় রয়েছে তখন সংশোধন হবে থেকে শেষ পর্যন্ত সমস্ত মানবজাতির উদ্দেশ্যে বা তাদের মাঝে তাদের মাঝে চূড়ান্ত বিচার ফাইসলার জন্য এখন হাদিস দেখেন এই মর্মেতে এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হলো কি আল্লাহর আগমন আগমনের ক্ষেত্রে কোরআনের দুটো শব্দ এসেছে যা আও এসেছে যা আরব্যকা আরি আরব্যকা সেই বুখারি আটশো ছয় নম্বর দিনে আমাদের প্রতিপালক আমরা দেখতে পাবো কি এমন সূর্য দেখতে কোন রকমের সন্দেহ করুক বা কষ্ট পাও কষ্ট হয় দেখতে আর এখানে তোমার দেখা যাবে না অবশ্যই দেখা যাবে কোনো সন্দেহ নেই খালুল্লাহ না এই বিষয়ে কোনো সন্দেহ নেই অবশ্যই আমরা সূর্যকে দেখতে পাবো আর হোক লেখা তোমরা নিঃসন্দেহে এইরকমই আল্লাহকে দেখবে কোন সন্দেহ নেই আর তারপরে আল্লাহ বল মন কানে বাহ যে আল্লাহ ছাড়া অন্য কিছু পূজা করতো উপাসনা করতো সে তার পিছনে এলে তার অনুসরণ করো যে যার পূজা কেউ ইসা পূজা করত। কেউ সলিম এই যে এই যে ক্রুষ এই যে চুলি চুলির পূজা কেউ মূর্তি পূজা করতো কেউ মাজার পূজা করতো কেউ জেলানি পূজা করতো কেউ চিস্তি পূজা করতো কেউ শাহজালাল পূজা করতো যে যার পূজা করতে কেউ জিন্দা পীরের কেউ মুর্দা পীরের যে যার পূজা করতে কেউ সূর্যের কেউ চন্দ্রের কেউ আগুনের যে যাঁর পূজা করতে তার কাছে চলে যাও তার কাছে গিয়ে তোমাদের প্রতিদান তলা তোমাদেরকে জাননাথ নিয়ে যাক তোমাদেরকে রাজার থেকে রক্ষা করু ছুটবে অমিনাই আত্মা তা আর কেউ তাগুতের পিছনে ছুটবে তাওয়িদ সবচেয়ে বড় তাগুত হচ্ছে এগুলি সাইতেন আর এছাড়াও যে মানবরচিত বিধান এবং মানব রচিত বিধান যারা দিয়েছে আবিষ্কার লিঙ্ক তার পিছনে ছুটবে যারা বিশ্বাস করেছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা মার্সবাদে বিশ্বাসী কালমার্সের পিছনে ছুটবে হ্যাঁ আমরা মাওবাদে বিশ্বাসী তো মৌসে তুমের মেয়ের পিছনে ছুটবে এইভাবে যে যে তাগুত অনুসরণ করেছে তার পিছনে লাগে যাও তার কাছ থেকে তলাশ করো কাহা এই আল্লাহ আলমিন আসবে। ভাইয়া কুস আনা রব্যাসে আল্লাহ বলবেন আমি তোমাদের ক্ষতি পালকা কুলামা কানোনা তাই রব্যোনা এটাই হচ্ছে আমাদের অবস্থান বা জায়গা যতক্ষণ আমাদের প্রতিপালক যা বোন না হোক আমাদের রব যখন আসবেন তখন আমরা চিনে ফেলবো যারা খাঁটি মহম্ম বলবে ফয়াতি তখন আল্লাহ রব্লা আলমিন তাদের কাছে এমন আকারে আসবেন যে তাদের তারা চিনবে বলবে আনারব্য আল্লাহ বলবেন মাসদার আর যা থেকে এটা মজদার মিম দিয়ে যেটা হয় এটা মজদার মিমি যেমন আহাব্বা ইয়াহুন ও মাসদার আর মাহাবত মেয়ে তারপরে যে বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ অবতরণ করবেন ঠিক আছে এই যে কিয়ামতের দিনে অবতরণ কোন সহিয়া দিসা নেই আশার কথা আছে আতা এবং যা এই দুটো শব্দ এসছে জানা। তাদের ভাষায় নজরুল শব্দটি দেখতে পাচ্ছি না কিতাব পাওয়া যায় ইন্দি অল্প কিছু লেখক লিখেছেন কি এসছে আশার কথা আগমনের কথা যা এবং আসার কথা নজরুল অবতরণ করবেন আল্লাহ কিয়মতের মাঠে এই আসেনি সুতরাং অবতরণ না বলে আল্লাহ আসবেন বা করবেন তারপরে বলছেন লেখক করা হবে যখন আল্লাহ রবেন বলবেন জাহান নামকে সম্বন্ধন করে এক দলকে ফেলা হবে জাহান্নামে আর তারপরে তখন জাহানবকে আবার জিজ্ঞেস করা যে পেট ভরেছে হয়েছে যথেষ্ট হয়েছে ও হালমিম মসজিদ আর আছে আর অতিরিক্ত চাই আবার একদলকে ফেলা হবে আরাম আবার একদলকে ফেলা হবে যেমন প্রথম পত্তল্লিক মুশ্রীকে ফেলা হইলো আর তারপরে যারা মাজার ফুজি তাদের ফেলা হলো এই রকমের যারা সারা তাদের ফেলা হলো এইভাবে আর কি এক এক ক্যাটাগরি তারপরে যারা বিরা গুনা করে গেছে মুসলিম করেন তাদের আজাব যদি বাকি থাকে এইভাবে এক এক দলকে এক এক অপরাধীকে জাহানায় ফেলা হবে আর প্রতিবার আল্লাহ জিজ্ঞেস করবেন যে হালিম তালাতে তুমি ভর্তি হয়েছ কিনা বা তোমার পেট ভরেছে কিনা হালমি মসজিদ হালমিন মসজিদ বলতে থাকবে তারপর আরো লাগবে সুহান্নাম কত বড় হবে জাহান্নাম কত বড় হবে চিন্তা করে তখন আল্লাহ রব আল তিনি তার কদম রেখে দিবেন কদম মানে কি একটি জামাত কাদম মানে পানি তখন স্পেশাল একটি দলকে জাহান নামে এটা তাওল অপব্যাখ্যা এটা জায়জ নয় যে করুক না কেন জায়জ নয় যিনি করেছেন বাজে যারা করেছে তাদেরকে আল্লাহ মাফ করে যারা দুনিয়া থেকে চলে গেছে এবং এই সব ভ্রষ্টতা থেকে আল্লাহ জন্য আমাদেরকে বাঁচিয়ে রাখেন তো স্পষ্ট আল্লাহ পা রাখবেন নামের উপর কিন্তু আল্লাহর পা রাখা আল্লাহর মত এই নয় যে মানুষ পারাখলে আগুনে পারাখলে রাখলে জ্বলে যায় তাহলে আপনি দশবি দিয়ে দিলেন ও সব বেহা পেয়ে গেলেন আপনি অবশ্যই আল্লাহর শেফাত আছে কদম আছে কিন্তু লেইসা কামিজ লেসি অন্যের মতো নাই তার মতো কোন কিছু নেই বলেছেন জাহান্ন বলতেই থাকবে আর আছে আর অতিরিক্ত আছে তোমার কথা নিজের কদম রেখে দিবেন। যখন কদম আল্লাহ রেখে দেবেন জাহান্নামের ওপরে তখন জাহান্নাম বলতে শুরু করবে ইজ্জতের কসম তোমার সম্মান মর্যাদার কসম যথেষ্ট যথেষ্ট কাত কাত মানে বাস বাস আমার যথেষ্ট যথেষ্ট বা জাহান একটা অংশ আর অংশে একবারে সংকুচিত হয়ে যাবে সামনে লোকেরা বসে তখন করে কি হয়ে যায় যেন জড়ো সড়ো হয়ে যায় কথা মুখ দিয়ে বেরোচ্ছে না মুখ শুকিয়ে আসছে আর একবারে থর করে কাঁপছে জড়ো সরু হয়ে যাচ্ছে আল্লা বুঝানোর জন্য আহ কিন্তু এটা তুলনা করা হয়। তো ঝান্নম তখন কি হয়ে যাবে সংকুচিত হয়ে যাওয়ার বলবেশ আমার পেট ভরে গেছে যথেষ্ট হয়ে গেছে আমার আর আল্লাহ যে বলবেন বান্দাকে ইন মাসাই তা এলে হারওয়াল তো এলেই তুমি যদি আমার দিকে পায়ে হেঁটে আসো তাহলে আমি তোমার দিকে দৌড় দিয়ে আসব। হার ওয়াল মানে দৌড় দেব ঝাঁপিয়ে আসবো দৌড় দিয়ে আসবো এই হাদিস টা কিভাবে আছে আব্দিবি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আনা ইন্দা জান্নে আবী আমি আমার সম্পর্কে যেমন ধারণা রাখবি সেই অনুযায়ী হয়ে আমার বান্দার আমার সম্পর্কে ধারণা কাছে থাকি মানে যেমন ধারণা করবে তেমন এমন রে বায়তের ব্যাখ্যা রয়েছে যদি আমার সম্পর্কে ভালো ধারণা রাখে তো তার ভালোই করি আর যদি আমার সম্পর্কে কো রাখে মন্দ ধারণা রাখে তো সেটাই আমি করি যেমন আল্লাহর কাছে কে ধারণা রাখে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দেবেন না আমি যতই অসহায় যতই অসুস্থ থাকি আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দেবেন না আল্লাহ ছাড়বেন থাকবে না আল্লাহ প্রথম আমাদেরকে দিন থেকে শিখতে হবে আল্লাহ সম্পর্ক আগে শিখতে হবে মানুষের ক্ষেত্রে আমরা পজিটিভ হব আপনি ভালো মানুষ আমার সামনে যারা আছে ভালো মানুষ এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট প্রমাণ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা নেগেটিভ ধারণা রাখব না এটা আল্লাহর বান্ধাদের সম্পর্কে তার আগে আল্লাহ সম্পর্কে যে যেমন ধারণা রাখবে বিশেষ করে দুয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে আপনার সুখ দুঃখের ক্ষেত্রে যেকোনো ক্ষেত্রে দিন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ আমাকে জান্নাত দেবেন আল্লাহ আমাকে দিনের ওপর অটল রাখবেন আল্লাহ আমাকে জান্নাতের পথে রাখবেন রাখবেন কখন যে গুমনা করে দেয় আর কি যে হয় জান্নার পাবো কি না কি না এই হাঁটি রয়েছে তাই রয়েছে যে আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তার ধারণার কাছে থাকি আমি মা হু হিনা ইয়াজ আমাকে যখন স্মরণ করে তার সাথে আমি থাকি আল্লা সাথে থাকেন কোন দিক থেকে সাহায্যের দিক থেকে শক্তিশালী করার দিক থেকে আল্লাহার দুই রকমের একটা হচ্ছে খাস ভাবে আল্লাহ ভালো মানুষদের সাথে থাকেন আর আমভাবে সকল সৃষ্টি সাথে আল্লাহ আছেন তার থেকে আরো থেকে কোন দিক থেকে এলমের দিক থেকে এহাতার দিক থেকে জ্ঞানের দিক থেকে দিক থেকে কুদরা ক্ষমতার দিক থেকে যে সব থেকে আরো যেসব ইন জাকারান আমাকে যদি মনে মনে স্মরণ করে তো আমিও তাকে মনে মনে স্মরণ করি ওয়াইন জাকারানি আর যদি আমাকে কোন একটির জমাতে যেই জিকা শুধু ওই ব্যক্তি যে জিকির করল জিকির দুই রকম জিকির লাজি জিকির মতো আগে রাখেন আজকে যেই জিকিরে শুধু জিকির করেনার ফায়দা সেটা লাজেমি জিকির জিকির লাজেম আমার শুধু ফাইদা হইল আমার ফায়দা হইল বুঝে গেছে না খুব বেশি যদি আমি একটু শুনিয়ে করি একটু শুনিয়ে করলে চিৎকার করে জিকির করা ঠিক নয় কিন্তু শুনিয়ে যদি করি হলো কিন্তু না কিন্তু আমরা তার কখনই নিরাশ হব না আল্লাহ সম্পর্কে আলোচনা আল্লাহর জিক্র মানে আল্লাহ নিয়ে আলোচনা করা এই যে আল্লাহ নিয়ে আলোচনা চলছে এর মাধ্যমে ইমান তাজা হয় কথা আলোচনা করা এই জন্য মজলিস মানে হচ্ছে দিনী মজলিস করফসিল্লা জিকির কেমন এই দিয়ে সবার ফাইদা হবে জিকিরে মোতাবাদ্দি জিক্রে মোতআ যেই জিকিরে যে জিকির করলো আমি আলোচনা করছি আমারও ফায়দা আর আপনাদেরও ফায় কোন দিকে বেশি উত্তম কেউ যদি একটা নিয়ে থাকবেন না দুটো সমন্বয়ের চেষ্টা করবেন যারা নেটো সমন্বয় করবে কিন্তু এলিম বেশি হাসিল করবে কারণ এলিম দিয়ে সবার ফায়দা আমারও ফায়দা আপনাদেরও ফায়দা কিন্তু আমার তাহার দিয়ে আপনাদের ফায়দা নেই আপনার তাহাজ আমার ফাইদা কিন্তু এই নয় যে তাহাজ পড়ব না বেশ কিছু আলেম আছে বাহানাতে আমি লেখাপড়া করি খুব আমি কোরআন হাদিস মোতাল্লা করি না এটা ভালো কথা নাই এটা ফরেজগার লোকের কথা নাই আপনি একাধ ঘন্টাই করেন কিন্তু আল্লাহর সাথে আপনার একটা নির্জনের সম্পর্ক থাক এটা সবসময় চেষ্টা করবে আল্লাহ যেন আমাদের সকলকে दी शुद्ध फरज ए क्षाना नफुलंदी की मेहनत क्या कर दोह पड़े घाटती पुरानु पड़े আরো নকল এবারি করেন কেউ যে রোজা রাখতে পারছে না কষ্ট করছে না তাহলে দান খাই পয়সা আছে দান খাই করেন ওই দিক দিক তো এই জন্য বহুমুখী এবাদত আল্লাহ রেখেছেন যে সবার জন্য সবটা সুবিধাজনক নয় কারো জন্য কোন সুবিধাজনক কারোর জন্য কোন এবাদত জন্য তবে সবগুলি চর্চা করছেন এলএমও শিখছেন পড়াশোনাও করছেন আবার মানুষকে শিখাচ্ছেন সবগুলি এবাদত যারা আছে সে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষ কারণ পারফেক্ট সব দিক মোটামুটি আছে তার সব দিক আছে যেমন আবার টেকনোলজিও বুঝে আর তারপরে দুনিয়াও বুঝে মাসা আল্লাহ হ্যাঁ কম্পিউটারও বুঝে বো করতে পারে মেলা কাজ তাহলে দেখেন এই লোকটার গুণ কিরকম ঠিক ওই রকমই যার মধ্যে যত বেশি এবার থাকবে হুমমুখী সে তত বেশি এবং বেশি আল্লাহ যাই হোক স্মরণ করে তাহলে আমি এমন জামাতে তাকে স্মরণ করব। হুম খাই হুম যেই জামাতটি দুনিয়ার জমিনের জামাত চাইতে উত্তম অর্থাৎ জমিনের মানুষের সামনে আমার কথা আলোচনা করছিল যেমন আপনাদের সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহর যে সান্নিধ্য প্রাপ্ত নিকটবর্তী ফেরেস্তারা যারা আরো ফের চারিদিকে আল্লাহর চারিদিকে যেসব ফেরস্তা রয়েছে তাদের সামনে তারা আমাদের চাইতে কত শ্রেষ্ঠ তারপরে বলছেন যদি আসে তার দিকে আমি এক হাতে গিয়ে যাই নিকটবর্তী ওয়াইন তাকার এলে জেরান আমার দিকে যদি এক হাত এগিয়ে আসে নিকটবর্তী হয় তাকার রব্তে এলে তাহলে তার দিকে আমি দুই হাত দুই হাতে এগিয়ে যাই বা হচ্ছে এটা আর জেরা হচ্ছে এটা আর বিঘত হচ্ছে এটা আর আমার কাছে যদি হেটে আসে আল্লাহর আল্লাহ হেটে সেটা আপনার বাস্তবে হেটা হাঁটাই হেটে আসছে আর কেউ দৌড় দিয়ে আসছে একজন আস্তে আস্তে হেটে আসছে কিছু দিনই আর আলোচনা ছুটে গেল আস্তে আস্তে আরেকটা লোক দৌড় দিয়ে আসছে তাড়াতাড়ি যাদের না ছোট শুরু থেকে পাই হ্যাঁ আজান একামতের মাঝখানে বিশ মিনিট টাইম আছে আমি যাচ্ছি শেষখানে গেলো আস্তে আস্তে গেছিল জামাত শুরু থেকে ধরলো আর আরেকটা লোক আজানের সাথে সাথে চলতে লাগলো বাসা থেকে আর মসজিদে এসে মাসে টাইম পেয়ে গেল তার দিকে আমি দৌড় দি আসি তো আল্লাহ রবুল আলম দৌড় দিয়ে আসেন এটা মানুষের দৌড়ের মতো না কারো সাথে তুলনা করা যাবে না কিন্তু আল্লাহ রবুল আলম এর মানে আল্লাহ রবুল তার দিকে আরো বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং এই ছিল হাদিস আরেকটা হাদিসে নেমে আসেন এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে হাদিস তারপরে আরেকটা হাদিস আল্লাহর আদম আলা সাল্লামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন আদম আলি সাল্লামকে আল্লাহ নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন সালাফদের যুগে প্রায় তিনশো বছর পর্যন্ত কোন আল্লাহ রব আলিনের সুরত এখানে সুরাত মানে সুরাত অন্য হাদিস রয়েছে আদম আলিম আল্লাহ সৃষ্টি করেছেন রহমানের সুরতে রাহমানের সুরাতে সুতরাং এখানে আল্লাহ আল্লাহ চেহারা আকৃতি তা আল্লাহর তাহলে আকৃতি আছে আল্লাহর আকৃতি আছে তো আল্লাহ নিরাকার নাকি তাহলে তাহলে এই যে আশাড়ি মাতরিদি আকিদা যেটা হচ্ছে আমাদের দেশের আলেম থেকে জাহেল জনগণ সবারই আকিদা অন্য কারো সুরত নাই তার তখন কেউ তাবিল করেছে আল্লাহ সুরাতে মানে আল্লাহ নয় আল্লাহ সুরাত আল্লাহ সুরতে আদম আদম আ নির্ধারিত ছিল তেমন হচ্ছে আদমকে সৃষ্টি করেছেন আল্লা সুরাতে মানে আল্লাহি সুরাতি আল্লাহর যে গুণাবলী করে রয়েছে ওই গুণাবলী দিয়ে যেমন আল্লাহ দয়া রয়েছে মানুষের মধ্যে দয়া আছে आल्ला क्षमा करसिकता मानस भूल उपेक्षा चरित्र गुली आ, सबर आल्लाम शबर आल्लाम हलिम मानुषर मध्य हेलम एम सबर धर्शीलता सहिष्णुता इसबुणी रही शब्द आलोचना कर विशद भाई सब जन्ग যারা আকিদার বড় বড় এমামা তারা বিষয়ে আলোচনা করেছেন সুতরাং আল্লাহ সুরাত রয়েছে আল্লাহ রা আদম আলাইকে তার সুরাতে তার সুরাতে সৃষ্টি করেছেন তার মানে এই নয় প্রতিটি জিনিস আপনি কিন্তু এর অর্থটা কি তাহলে এখন শুনে এর অর্থ হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলম আদমকে তার সুরাত তার আকৃতিতে সৃষ্টি করেছেন মানে আল্লাহ রবীন্দ্র হাত আছে আদম সন্তর্ক আল্লাহ কি দিয়েছেন হাত দিয়েছেন আল্লাহ রব্লা চেহারা আছে হ্যাঁ মানুষকে আল্লাহ কি দিয়েছেন আদমকে চেহারা দিয়েছেন এই এইভাবে আল্লাহ রব্লা আলম চোখ আছে মানুষকে আল্লাহ চোখ দিয়েছেন এইভাবে জি আঙ্গুল পা এগুলো তা ছিল আল্লাহ রব্লা এইভাবে কিন্তু প্রতিটি ক্ষেত্রে আপনি বলবেন যে একই রকম না এইরকমটা নয় হসেন হাদিস সময় স্বল্পতার জন্য বিস্তারিত আর উল্লেখ করলাম না হাদিস আপনার রয়েছে মুসনাদ আহমদ রয়েছে এবং হাদিস করেছেনমিজি তেমনি আল্লাহ থেকে হাদিস এই হাদিস টি রয়েছে তারপরে আরেকটি হাদিস রায় আসানেশ্বর আমি আমার প্রতিপালক দেখেছি অত্যন্ত সুন্দর আকৃতিতে তাহলে আল্লাহ সুরতের কথা আসলে এখানে এবং অত্যন্ত সুন্দর সুরত বড়ই সুন্দর সুরতে আমি দেখেছি নবী দেখেছেন কিন্তু এই দেখা হচ্ছে স্বপ্নে দেখা এই দেখা হচ্ছে স্বপ্নে দেখা এটি হচ্ছে সঠিক মত দুনিয়াতে কোনো কোন কোনো নবীরসুল সরাসরি আল্লাহকে দেখানি সরাসরি আল্লাহকে সেই মুসলিম হাদিস যে মহবাহাম তার রবকে সচক্ষ দেখেছেন ফাঁকা আজ ফিরিয়া তাহলে সে সে চরম মিথ্যা কথা বলল এই হাদিস যে রয়েছে এটি হ্যাঁ এই হাদিসটিতে এতে রয়েছে চার নম্বর মুসনাদ আহমদের রয়েছে আর আগের যে হাদিসটি খালাকাল্লাহ বারো আগের খালাক আল্লাহ আদম আসুর রাতিস বোখারি মুসলিমের মতালি হাদিস আর যে হাদিসটি যে আমি অতি সুন্দর রূপে আল্লাহকে দেখেছি এটি হচ্ছে তিরমিজির মুসনাদ আহমদের হাদিস এবং হাদিসটি শাহিদি তোমাকে এগুলো মেনে নিতে হবে যা এগুলো আছে ও বিশ্বাস করতে হবে ও তাফিজ আল্লাহর হাওয়ালা করে দিতে হবে তফিজ অর্থ নয় তফিজুল মানা নয় তাফিজুল কেফ ধরন অর্থ জানি সোরা মানে কি হয় হাত মানে কি হয় অবতরণ নেমে আসা মানে কি হয় আসা মানে আগমন মানে কি হয় কি হয় সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে সন্তুষ্ট হইতে হবে লাফা সেরো সেই আমিন হা দেহি তোমার কুপ্রবৃত্তির অনুসরণে তফসিল করবে না খেয়াল খুশি করবে না মনে যেটা আসলো খেয়াল খুশি হু অথবা খণ্ডন করে যে না এটা আমি মানি নেই আল্লাহ সুরত মানি না আল্লাহ নিরাকার ফাহ তাহলে সে হচ্ছে জাহমি অর্থাৎ যারা অস্বীকার করেছে যারা অপব্যাখ্যা করেছে তার মানে তো হয়ে গেল মাতা অস্বীকার করে ফেললেন আপনি যার মানে হাত নাই তো হচ্ছে সেখানে আজকের আলোচনা শেষ করছি ও সালাম